সুরা আলফুরকান রহমান রহীম আল্লাহ তা নামে কবদী নজু ক gol সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী এই ফুরকানাজিল করেছেন যাতে করে সে ব্যক্তি এর দ্বারা সৃষ্টিকুলের জন্য সতর্ককারী হতে পারে তিনি এমন সত্তা তার জন্য রয়েছে আসমান সমূহ ও জমিনের সার্বভৌমত্ব তিনি কখনো কাউকে নিজের সন্তান বলে গ্রহণ করেননি না তার এ সার্বভৌমত্বে অন্য কারো কোনো শরীকানা আছে তিনি প্রতিটি বস্তু পয়দা করেছেন এবং তিনি তার সৃষ্টির জন্য আলাদা আলাদা পরিমাপ নির্ধারণ করেছেন এ সত্ত্বেও এ মোশরেক লোকেরা তাকে বাদ দিয়ে এমন কিছুকে মাবুদ বানিয়ে নিয়েছে যারা কিছুই সৃষ্টি করতে পারে না বরং তাদেরই সৃষ্টি করা হয়েছে সত্য কথা হচ্ছে তারা যেমন নিজেরা নিজেদের ক্ষতি করতে সক্ষম নয় তেমনি নিজেরা নিজেদের কোনো উপকারও করতে সক্ষম নয় তারা কাউকে মৃত্যু দিতে পারে না কাউকে জীবনও দিতে পারে না তেমনি পারে না কেউ একবার মরে গেলে তাকে পুনরায় উঠিয়ে আনতে Kali Quankonen nadina যারা আল্লাহ তারা অবিশ্বাস করে তারাই এই সম্পর্কে বলে এ তো মিথ্যা ছাড়া নিজে থেকে বানিয়ে নিয়েছে এবং অন্য জাতির লোকেরা তাকে সাহায্য করেছে মূলত এসব কথা বলে এরা এক জঘন্য জুলুম ও নির্জলা মিথ্যা নিয়ে হাজির হয়েছে তারা বলে এ কোরআন হচ্ছে সেকালের কালের উপকথা যা এ ব্যক্তি লিখিয়ে নিয়েছে এবং সকাল সন্ধ্যায় তার সামনে এগুলো পড়া হয় হে নবী তুমি এদের বলো এ নাজিল তিনিই নাজির করেছেন যিনি আকাশসমূহ ও জমিনের সমুদয় রহস্য জানেন তিনি অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়াল ওরা বলে এ আবার কেমন ধরনের ওসুল যে আমাদের মতো করেই খাবার খায় এবং আমাদের মতোই হাটে বাজারে চলাফেরা করে কেন তার কাছে কোনো ফেরিস্তা নাজিল করা হলো না যে তার সাথে আজাবে সতর্ককারী হয়ে থাকত কিংবা গায়েব থেকে তার কাছে কোনো ধর্মভাণ্ডার এসে পড়ল না কেন অথবা কমপক্ষে তার কাছে একটি বাগানই না হয় থাকত যা থেকে সে খাবার সংগ্রহ করে খেত এ জালেম লোকেরা মুসলমানদের আরও বলে তোমরা তো আসলে একজন জাদুগ্রস্ত ব্যক্তির অনুসরণ করছ যে দেখো ওরা তোমার সম্পর্কে কি ধরনের কথা বানাচ্ছে এরা আসলে গুমরা হয়ে গেছে কখনো তারা আর সঠিক পথ পাবে না হেড তুমি এদের বলো আল্লাহ এমন এক মহান সত্তা যিনি ইচ্ছে করলে তোমাদের এ একটি বাগান কেন এর চাইতে উৎকৃষ্ট বাগান সমূহও দান করতে পারেন যার নিম্ন দেশে অমীয় ধারা প্রবাহিত হবে এ ছাড়াও। मे दीते सुरम्य प्रसाद দিনকে অস্বীকার করে আর যারাই কেমত অস্বীকার করে তাদের জন্য আমি জাহান নামে জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছি তারা যখন দূর থেকে তাদের মতো অন্যান্য জাহান নামীদের দেখবে তখন তারা স্পষ্টত তার গর্জন ও চিৎকার শুনতে পাবে অতঃপর যখন তাদের হস্তপদ ও শৃঙ্খলিত অবস্থায় জাহান নামের কোন সংকীর্ণ স্থানে ফেলে দেয়া হবে তখন সেখানে তারা শুধু মৃত্যুর ধ্বংসকেই ডাকতে থাকবে তাদের তখন বলা হবে আজ তোমরা ধ্বংস হওয়াকে একবারই শুধু দেখো না বরং বহুবার ধ্বংসকে ডাকো কোনো কিছুই আজ তোমাদের কাজে আসবে না হে নভি এদের তুমি বলো এটা জাহান নামের কঠোর আজাব শ্রেয় না সেই স্থায়ী জান্নাত যার ওয়াদা পরেষ্কার লোকদের আগে দিয়ে রাখা হয়েছে এর জান্নাত হচ্ছে তাদের যথাযথ পুরস্কার ও চূড়ান্ত প্রত্যাবর্তনের স্থান সেখানে তারা যা কিছু পেতে চাইবে তাই তাদের জন্য মজুত থাকবে তাও আবার থাকবে স্থায়ীভাবে এ প্রতিশ্রুতি পালন তোমার মালিকের দায়িত্ব দিন তিনি এ মোশরেক ব্যক্তিদের এবং তাদের মাবুদদের যাদের এরা আল্লাহর বদলে এ বাদাত করত সবাইকে একত্রিত করবেন অতঃপর তিনি সে মাহবুদে জিজ্ঞেস করবেন তোমরাই কি আমার এ বান্দাদের গোমরা করেছ না তারা নিজেরাই বিচ্চিত হয়ে গেছে ওরা জবাবে বলবে হে আল্লাহ তালা তুমি পবিত্র তুমি মহান আমরা তো ছিলাম তোমারই বান্দা তোমার বদলে অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করা আমাদের শোভনীয় ছিল না তুমি তো এদের এবং এদের পিতৃপুরুষদের যথেষ্ট ভোগের সামগ্রী দিয়েছিলে এগুলো পেয়ে তারা এমনকি তোমার কথাই ভুলে বসেছে এবং এভাবেই তারা একটি ধ্বংসপ্রাপ্ত জাতিতে পরিণত হয়ে গেছে আল্লাহ বলবেন তোমাদের মাবুদরা তো তোমাদের কথা মিথ্যা প্রতিপন্ন করল অতএব এখন তোমরা আর আমার আজাব সরাতে পারবে না না তোমরা আজকারও কারো সাহায্য পাবে তোমাদের মধ্যে যদি কেউ আমার আনুগত্যের সীমা লঙ্ঘন করে তাহলে তাকে আমি কঠোর আজাব আর সাধন করাব তোমার আগে আমি আরো যত রসুল পাঠিয়েছি তারা মানুষের মতোই আহার করত তোমাদের একজনকে আরেকজনের জন্য পরীক্ষার উপকরণ বানিয়েছি এ পরীক্ষায় তোমরা কি ধৈর্য ধারণ করবে না তোমার মালিক কিন্তু তোমাদের সব কিছুই দেখছেন যারা আমার সাথে তাদের সাক্ষাতের আশা পোষণ করে না তারা বলে কত ভালো হত যদি আমাদের কাছে আল্লাহ তালার পক্ষ থেকে কোন ফেরিস্তা নাজিল করা হত অথবা আমরা যদি আমাদের মালিককে নিজেদের চোখে দেখতে পেতাম তারা এসব বলে নিজেদের বড় অহংকারী মনে করল এবং আল্লাহ তালা নফর মানিতেও তারা মাত্রাতিরিক্ত সীমা লঙ্ঘন করে ফেললো। যেদিন সত্যি সত্যি তারা সে ফেরেস তাদের দেখবে তখন কিন্তু অপরাধীদের জন্য সেদিন কোন সুসংবাদ থাকবে না বরং তারা বলবে হে আল্লাহ আজাফের এই ফেরেস্তাদের থেকে আমরা পানা চাই পানা চাই এবার আমি তাদের সেসব কর্মকাণ্ডের দিকে নিবেশ করব যা তারা দুনিয়ায় করে এসেছে তখন আমি তা তাদের কাজসমূহ উড়ন্ত ঢুলি করার মতোই নিষ্ফল করে দেব সেদিন জান্নাতীদের বাসস্থান ও তাদের বিশ্রামে জায়গা হবে অত্যন্ত মনোরম হে মানুষ তোমরা সেদিনকে ভয় করো যেদিন আসমান তার মেঘমালা নিয়ে ফেটে পড়বে আর তারি মাঝ দিয়ে দলে দলে ফেরেস তারা জমিনে নেমে আসবে সেদিন চূড়ান্ত বাদশাহী হবে দয়াময় আল্লাহ আল্লাহতালার জন্যে যারা অস্বীকার করেছে তাদের উপর সেদিনটি হবে বড়ই কঠিন ويوم يعض الظالم قَدَ أَضَلَّنِي عَنِ الْذِكْرِ وَقَانَ الرسول يا رب إن قوم اتخلوا هذا القرآن مهجورا দিন জালেম ব্যক্তি ক্ষোভে দুঃখে নিজের হাত দুটো দংশন করতে করতে বলবে হায় আমরা যদি দুনিয়ায় রসুলের সাথে দিনের পথ অবলম্বন করতাম দুর্ভাগ্য আমার আমি যদি অমুককে নিজের বন্ধু না বানাতাম আমার কাছে দিনের উপদেশ আসার পর সে তা থেকে আমাকে বিচ্যুত করে দিয়েছিল আর শয়তান্ত হামেশাই মানুষকে বিপদের সময় একলা ফেলে কেটে পড়ে সেদিন রসুল বলবে হে মালিক অবশ্যই আমার জাতি কোরআনকে একটি পরিত্যাজ্য বিষয় মনে করেছিল হে নবী এভাবেই আমি প্রত্যেক যুগের অপরাধীদের প্রত্যেক নবীর বানিয়ে থাকি। অতএব তুমি মনক্ষুণ্ণ হয়েও না তোমার পথ প্রদর্শন ও সাহায্য করার জন্য তোমার মালিকী যথেষ্ট كذلك إن سبت به فؤاد ورسلناه ترتيلاً الذين làm যারা কোরআন অস্বীকার করে তারা বলে আচ্ছা পুরো কোরআনটা তার উপর একবারে নাজিল হইল না কেন আসলে কোরআন তো এভাবেই নাজিল হওয়া উচিত ছিল যাতে করে এ অহিদারা আমি তোমার অন্তরকে মজবুত করে দিতে পারি এ কারণেই আমি একে থেমে থেমে নাজিল করেছি তাছাড়া ওরা তোমার কাছে যে কোনো ধরনের বিষয় ও সমস্যা নিয়েই আসুক না কেন আমি সাথে সাথেই তোমার কাছে এর একটা যথার্থ সমাধান এনে হাজির করতে পারি এবং প্রয়োজনে তারা একটা সুন্দর ব্যাখ্যাও বলে দিতে পারি এরা হচ্ছে সেসব লোক যাদের কেয়ামতের দিন মুখের উপর ভর দিয়ে জাহান নামের সামনে জড়ো করা হবে ওদের সে স্থানটি হবে অতি নিকৃষ্ট আর ওরা নিজেরাও হবে অতিশয় পথভ্রষ্ট अवश्य मुसा केवर ग्रंथ दान तारून के तर सहाी कर तुमरा उ हेतायत लिए जिर जाओ जरा आमार आयात अस्वीकार कराय सम्पूर्ण रूप विनाश कर যখন নুহের সম্প্রদায়ও আমার রসুলদের মিথ্যা সাব্যস্ত করল তখন আমি তাদের সবাইকে মহা প্লাবনের পানিতে ডুবিয়ে দিয়েছি এবং আমি ওদের পরবর্তী মানুষদের জন্য শিক্ষণ নিয়ে বিষয় করে রেখেছি আমি জালেমদের জন্য মর্মন্তুদ আজাব ঠিক করে রেখেছি একই নিয়মে আমি ধ্বংস করে দিয়েছি আদ সামুদ ও রাসের অধিবাসীদের এবং তাদের অন্তর্বর্তীকালীন আরো বহু সম্প্রদায়কেও তাদের প্রত্যেকের কাছেই আমি আগের ধ্বংসপ্রাপ্ত জাতিসমের নিদর্শনসমূহ উপস্থাপন করেছি যা দিয়ে আমি তাদের সতর্ক করেছিলাম কিন্তু কেউই যখন সতর্কবাণী শুনল না তখন আমি তাদের সবাইকে চূড়ান্ত নির্মূল করে দিয়েছি এরা তো সে জনপদ দিয়েই নিত্য আসা যাওয়া করে যার উপর আজাবের বৃষ্টি বর্ষণ করা হয়েছিল ওরা কি তা দেখছে না আসল কথা হচ্ছে এরা পুনরায় জীবিত হওয়ার কোন আশাই পোষণ করে না যখন তোমাকে দেখে তখন তোমাকে কেবল ঠাট্টা বিদ্রূপের পাত্র রূপেই গণ্য করে বলে সে লোক যাকে আল্লাহ তো আমাদের দেবতাদের এবাদত থেকে আমাদের সম্পূর্ণ করে দিত। যদি আমরা তাদের প্রতিষ্ঠিত না থাকতাম হ্যাঁ তারা যখন আল্লাহ তালার আজাব সচক্ষে দেখতে পাবে তখন ভালো করেই জানতে পারবে কে তোমাদের মাঝে বেশি পথভ্রষ্ট ছিল হিনবি তুমি কি সে ব্যক্তির অবস্থা দেখনি। যে তার কামনা বাসনাকে নিজের মাবুদ বানিয়ে নিয়েছে তুমি কি তার মতো ব্যক্তিকে সঠিক পথে আনার কোন দায়িত্ব নিতে পারো কি সত্যি মনে করো তাদের অধিকাংশ লোক তোমার কথা শোনে কিংবা এর মর্ম বোঝে আসলে ওরা হচ্ছে পশুর মতো। বরং কোন কোনো ক্ষেত্রে তারা আরো বেশি বিভ্রান্ত হে নাবি তুমি কি তোমার মালিকের ক্ষুদ্রতের দিকে তাকিয়ে দেখো না কিভাবে তিনি ছায়াকে সর্বত্র বিস্তার করে রেখেছেন তিনি ইচ্ছা করলে তা তো একই স্থানে স্থায়ী করে রাখতে পারতেন অতঃপর আমি কিন্তু সূর্যকে তার উপর একটি স্থায়ী নির্ঘণ্ট বানিয়ে রেখেছি পরে আমি ধীরে ধীরে তাকে আমার দিকে গুটি আনব আল্লাহ তোমাদের জন্য রাতকে আবরণ ঘুমকে আরাম ও দিনকে জেগে ওঠার সময় করে দিয়েছেন wo وَلَقَدْ ضَرَبْنَا فِيهِمْ لَذِكْرًا فَقَفَّأَ الثَّرُونَ النَّاسِ إِنَّا كُنَّا قُصُورًا وَلَوْ شِئْنَا তিনি তার বৃষ্টিরূপী রহমতের আগে সুসংবাদবাহী বায়ু প্রেরণ করেন অতপর আসমান থেকে তার মাধ্যমে বিশুদ্ধ পানি বর্ষণ করেন যেন তা দিয়ে তিনি মৃত ভূখণ্ডে জীবনে সঞ্চার করতে পারেন এবং তা দিয়ে তার সৃষ্ট অসংখ্য জীবজন্তু ও মানুষের পিপাসান নিবারণ করতে পারেন আমি বারবার তাদের মাঝে সংঘটিত করি যাতে করে তারা এ বিষয়টি থেকে শিক্ষা গ্রহণ করতে পারে কিন্তু অধিকাংশ মানুষই আমার অকৃতজ্ঞতা ছাড়া অন্য কিছু করতে অস্বীকার করল আমি ইচ্ছা করলে প্রতিটি জনপদে একজন সতর্ককারী পাঠাতে পারতাম অতএব तुम्हें काफिर अभिजोग पेने पड़ो ना तुम ये कुरान दिए तचंड मोकबला करो জায়গায় দুটো সাগর একসাথে প্রবাহিত করে রেখেছেন একটি হচ্ছে মিষ্ট ও সুপেও আর একটি ডোনা ও খার বিশিষ্ট উভয়ের মাঝখানে তিনি একটি সীমা রেখা বানিয়ে রেখেছেন সত্যি এটি একটি অনতিক্রম ব্যবধান তিনি সে মহান সত্তা যিনি মানুষকে এক বিন্দু পানি থেকে পয়দা করেছেন অতঃপর তিনি তাকে রক্ত সম্পর্ক দ্বারা পরিবার বন্ধন ও বৈবাহিক বন্ধন দ্বারা জামাই শ্বশুরে পরিণত করেছেন তোমার মালিক প্রভূত ক্ষমতাবান এ সবকিছু সত্ত্বেও তারা আল্লাহর বোতলে এমন সব কিছুর ইবাদত করে যা না তাদের কোনো উপকার করতে পারে না তাদের কোনো ক্ষতি করতে পারে আসলে প্রতিটি কাফের ব্যক্তি নিজের মালিকের মোকাবেলায় বিদ্রোহীর সাহায্যকারী হয়ে থাকে and তোমাকে কেবল জান্নাতের সুসংবাদদাতা ও জাহান নামের সতর্ককারী রূপেই পাঠিয়েছি তুমি এদের বলো আমি তো তোমাদের কাছ থেকে এজন্য কোনো পারিশ্রমিক দাবি করছি না হ্যাঁ আমি চাই তোমাদের প্রতিটি ব্যক্তি যেন তার মালিক পর্যন্ত পৌঁছার সঠিক রাস্তা অবলম্বন করে হেন তুমি সেই চিরঞ্জীব সত্তার উপর নির্ভর করো যার মৃত্যু নেই তুমি তাঁরই সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো তিনি তার বান্দাদের গুণাখাতা সম্পর্কে সম্মুখ ওয়াকে ভাল তিনি মহান আল্লাহ যিনি আকাশমন্ডলী পৃথিবী ও ওদের মধ্যবর্তী সমস্ত কিছু সৃষ্টি করেছেন। অতঃপর তিনি তার আরো সে সমাসীন হন তিনি অতি দয়াবান আল্লাহ তার মর্যাদা সম্পর্কে সে লোককে তুমি জিজ্ঞেস করো যে এ সম্পর্কে অবগত আছে এই আয়াতটি যিনি তেলাওয়াত করবেন এবং যদি এই আয়াত্রির তেলাত শুনবেন তাতে সবাইকে এখানে একটি শ্রেষ্ঠা আদায় করতে হবে এটা ওয়াজ যখন ওদের বলা হয় তোমরা দয়াময় আল্লাহ হও তখন তারা বলে দয়াময় আল্লাহ আবারকে যাকে তুমি শেষদা করতে বলবে তাকেই কি আমরা শেষদা করব বস্তুত তোমার আহ্বান তাদের বিদ্বেষ বরং আরও বাড়িয়ে দিয়েছে ترى <تصفيق> والذي সত্তা যিনি আসমানে অসংখ্য গম্বুজ বানিয়েছেন এরই মাঝে তিনি আবার পয়দা করেছেন প্রদীপ সম একটি সূর্য এবং একটি জ্যোতির্ময় চাঁদ তিনি রাত ও দিনকে পরস্পরের অনুগামী করেছেন তাদের জন্যে যারা এসব কিছু থেকে শিক্ষা গ্রহণ করতে কিংবা সেই জন্য আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চায় দয়াময় আল্লাহ তালার বান্দাত হচ্ছে তারা যারা জমিনে নেহায়ত বিনম্রভাবে চলাফেরা করে जब जहेल व्यक्तरा अशालीन भाषा तरफ सम्बोधन तक तेहर प्रशान जबाव दालिक दंडायमान तरगुल मालिक तुम्हें जहां नाम आजब दूरे रेख क्यार आजबित बनाश तदुपरि आश्रय थारे एक निकृष्ट जैगा তারা যখন ব্যয় করে তখন অপব্যয় যেমন করে না তেমনি কোনো প্রকার কার পণ্যও তারা করে না বরং তাদের ব্যয় সব সময় এ দুয়ের মধ্যবর্তী একটি ভারসাম্যমূলক অবস্থায় অবস্থান করে যারা আল্লাহ আল্লাতালার সাথে অন্য কোনো মাবুদকে ডাকে না যথার্থ কারণ ব্যতী যাকে হত্যা করতে আল্লাহ আল্লাতালা নিষেধ করেছেন তাকে যারা হত্যা করে না উপরন্তু যারা ব্যবিচার করে না যে ব্যক্তি এসব অপরাধ করবে সে তার গুণায়ের শাস্তি ভোগ করবে কি কিয়ামতের দিন তার জন্য এ শাস্তি আরও বাড়িয়ে দেয়া হবে সেখানে সে অপমানিত হয়ে চির পড়ে থাকবে কিন্তু যারা সব থেকে তওবা করেছে আল্লাহর ইমান এনেছে এবং নেক আমল করেছে আল্লাহ এমন সব লোকদের পেছনের গুণাসমূহ তাদের নেক আমল দ্বারা বদলে দেবেন আল্লাহ তালা ক্ষমাসীন ও পরম দয়ালু যে ব্যক্তি তওবা করে এবং নেক আমল করে সে এর দ্বারা সম্পূর্ণত আল্লাহ অভিমুখী হয়ে পড়ে আল্লা তালার নেক বান্ধা তারাও যারা মিথ্যা সাক্ষ্য দেয় না ঘটনাচক্রে যদি কোন অযথা বিষয়ের তারা সম্মুখীন হয়ে যায় তাহলে একান্ত ভদ্রতার সাথে তারা সেখান থেকে সরে পড়ে এরা হচ্ছে এমন কিছু লোক তাদের কাছে যখন তাদের মালিকের কোন আয়াত পড়ে কোনো কিছু স্মরণ করানো হয় তখন তারা তার উপর অন্ধ ও বধির হয়ে দাঁড়িয়ে থাকে না যারা বলে হে আমাদের মালিক তুমি আমাদের স্বামী স্ত্রী ও সন্তান সন্ততিদের থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করো তুমি আমাদের পরহেজগার লোকদের ইমাম বানিয়ে দাও এরাই হচ্ছে সব লোক তাদের কঠোর ধৈর্যের বিনিময় স্বরূপ যাদের সুরম্য বালাখানা দেওয়া হবে ফেরেস তাদের পক্ষ থেকে তাদের সম্মানজনক অভিবাদন ও সালাম সহ অভ্যর্থনা জানানো হবে সেখানে তারা চিরকাল থাকবে কত উৎকৃষ্ট সে জায়গা আশ্রয় নেওয়ার জন্য কত সুন্দর সে জায়গা থাকার জন্য হে নবী তুমি এদের বলো তোমরা যদি তাকে না ডাকো তবু আমার মালিক তোমাদের মোটেই পারোয়া করবেন না যদি তোমরা তাকে ডাকো তবে তা তোমাদেরই কল্যাণ বয়ে আনবে কিন্তু তোমরা তো তাকে অস্বীকার করেছ তাই অচিরেই এটা তোমাদের জন্য কাল হয়ে দেখা দেবে